সম্মানিত হাজিরিন এবং যারা দূর থেকে শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাক আমরা গত সপ্তাহে থেমেছিলাম ৩৮ নম্বর আয়াতের একটি শুরু করেছিলাম সেখান থেকে পুনরায় শুরু করছি সুরাল আনা জমিনে যত প্রাণী আছে পশু পাখি আছে পাখি যেগুলো দুই ডানা উপরে ভর করে উড়ে যায় এরা সবাই তোমাদের মতে এক একটি জাতি এবং প্রজাতি মা ফরফিল কিতাবসাই আমি এই আমার কিতাবের মধ্যে কোনো কিছু বাকি রাখিনি কোনো কিছু ত্রুটি করিনি কোনো কিছুকে মিস করিনি এই দুটো বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বাক্যটা জমিনের প্রাণীগুলো আকাশের পাখিগুলো আমাদের মতে বিভিন্ন জাতি প্রজাতির এর অর্থটা কি এর তাফির হচ্ছে যে তারা তোমাদের মতেই সৃষ্টি তোমরা শুধু তোমাদেরকে দেখো তোমাদের যেরকম জীবন রয়েছে খাওয়া দাওয়া ঘুম থাকার জায়গা দাম্পত্য জীবন পরবর্তী বংশধ বাচ্চা কাচ্চা হওয়া এরকম তাদেরও রয়েছে আছে না সবাইকে তাদের এইরকম কিছু মেনটেন করতে হয়তো আমাদের তো একটু বেশি বড় অনেক বেশি বেশি কিছু পাকশাক তেল ঝাল দিয়ে অনেক কিছু করা লাগে তারা হয়তো সাদা মাটা খেয়ে দেয় পাক করা লাগে না তাদের সব রেডিমেড খাবার আছে কিন্তু তারপরে তাদের খাবার দাবার খেতে তাদের অন্যান্য বিষয়গুলো আছে এছাড়া আরো অনেক কিছু যে তোমাদের মধ্যে যে যেরকম ভালো মানুষ আছে দুষ্ট প্রকৃতির মানুষ আছে তাদের মধ্যেও ভালো আছে দুষ্ট প্রকৃতির আছে আছে না একটা ছাগল আরেকটা ছাগলকে খামাখা গুঁচা দেওয়া শুরু করে দেয় খামাকা লড়াই বাঁধায় লড়াই বাঁধে না এরকম সিং দিয়ে মাঝে মাঝে এমন গুতা আহত করে ফেলা করে ভালো মন্দ করে তাদেরও বিচার হবে তোমাদেরও বিচার হবে এবং আমরা বলেছিলাম গত সপ্তাহে যে কিভাবে তাদের বিচার হবে তে আমাদের দিন আল্লাহ তাদেরকে হাসনের মাধ্যমে জমা করবেন তারপর হাজি রাসুল্লাহম বলেছেন ইনাল জামা আল্লাহ আল্লাহ কার না এই আমল কেয়া সিং ছালা প্রাণীটি সিং ওয়ালা যে প্রাণীটি তাকে গুতা দিয়ে আহত ক্ষত বিক্ষত করেছিল তার আদায় করে নেবে। আল্লাহ তালা তাকে বলবেন যে কয়টা তোমাকে আঘাত করেছিল সেই কয়টা আঘাত করো। তাকে এরকম শিং দেবেন তার মতোই। আর এর সিং থাকবে না সে কোনো পাল্টা আঘাত করতে পারবে না তা আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন যে সবাইকে অন্যায় করে জুলুম করে আরেকজনকে নির্যাতন করে কারো ক্ষতি করে এগুলো কিন্তু বেকার যাব যদি পশু পাখির বিচার আল্লাহ করেন না মানুষকে তো আরো বেশি জ্ঞান বুদ্ধি আকল ইনসাফ করার এ সমস্ত জ্ঞান দান করেছেন তাদের তো আরো বেশি করে বিচার হওয়া উচিত এরপরে এর মধ্যে আরো কথা আছে যে দেখো তোমরাও আল্লাহ সৃষ্টি এই প্রাণী মাখলুক গুলো পশু পাখি তারাও আল্লাহ সৃষ্টি কিন্তু তারা কি তোমাদের মতে এত বড় বড় ক্রাইম করে তারা কিছু করে টুকটাকি শিং দিয়ে আঘাত করা তারা এগুলো আমরা বললাম কিন্তু মানুষ যেরকম ক্রাইম করে যেরকম অপরাধ করে এইরকম অপরাধ কোন প্রাণী জমিনে করেছে বলেন একটা প্রাণী তার সুযোগ সুবিধার জন্য শত শত প্রাণীকে হত্যা করেছে এরকম কোন খবর পেয়েছে। কিন্তু মানুষ নিজের সুবিধার জন্য নিজের তার প্রভাব প্রতিপত্তি অর্থ করি টাকা পয়সা তার সবকিছু ঠিক রাখার জন্য কত মানুষ মারতে হবে মারতে তার কোনো ঐতিস্ততা করতে হয় না অনেক তফাত রয়েছে তোমরা এত ক্রাইম কেন করো হইতে পারে কিছু ক্রাইম করে মানুষ অন্যান্য মাখলুম যেরকম করে এই পর্যায়ে থাকলেও তো হয় এত বাড়াবাড়ি কেন করো মানুষ এত জঘন্য অন্যায় কেন করো আরেকটা শিক্ষা হতে পারে যে তোমরা যেরকম সৃষ্টি তারাও সৃষ্টি কিন্তু তারা যেভাবে আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালার জিকির করে তোমাদের মধ্যে কয়জন এরকম আল্লাহকে ডাকো ফিল বেহমাফসামাওয়া সমস্ত সৃষ্টি আল্লাহর তসবির করে আল্লাহর জিকির করে আল্লাহর প্রশংসা করে মানুষের মধ্যে শতকরা কতজন করে পানিগুলো আল্লাহ নিয়ামত কতটুকু ভোগ করে আর মানুষ কি পরিমাণ ভোগ করে। মানুষের কি পরিমাণ আল্লাহ আদায় করা দরকার ছিল কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহ তালাকে সহজে ডাকতে চায় না এসব কিছু আল্লাহতালা উল্লেখ করে আমাদেরকে এখন বলছেন মে ফরত নাফিল কিতাব বাক্যের মধ্যে যে আমি কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দিই কিছুই মিস করিনি এবং কিতাবের দুটো অর্থ তাপসির ঠিক এবং একটা কিতাব হচ্ছে আরশা আজিমের মধ্যে কিছু লেখা আছে হ্যাঁ কখন কোন জায়গায় কোন প্রাণী আছে কোথায় লুকিয়ে আছে মাটির নিচে পাথরের নিচ্ছে কোন পিপড়া কোন জায়গায় আছে এইটা সমস্ত করো এগুলা লেখে রাখার ব্যবস্থা আল্লাহ তালার পক্ষে কঠিন হবে নাকি সে খবর আল্লাহ তালা এখানে দিচ্ছেন মনে রেখে সবকিছু আমার কাছে লেখা থাকে পিলকিটা কোনটা বাদ যাবে না তুমি এত অন্যায় করছো এত অত্যাচার করছো এত জুলুম করছো এত অপকর্ম করছো তোমার সব কিছু লিখিত রাখার ব্যবস্থা আছে আমার কাছে সব রেকর্ড আছে তোমাকে সব দেখানো হবে আমল নামায় কোন জিনিসটা বাদ যাবে কোনটাই বাদ যাবে না ইল্লা কি কিতাব দিল আমার দেখে আমল নামা দেখে লোকেরা কি বলবে বাদ পড়েনি যে আল্লাহ সবকিছু লেখা হচ্ছে লিখিত আছে এই লেখার মধ্যে অনেক কিছু এবং কার কোথায় খাদ্য লাগবে কোথায় দরকার আছে কার হায়াত কতদিন সমস্ত কিছু একটা সিস্টেম অনুযায়ী চলছে কিছুই আন্দাজে চলে আমি প্রত্যেকটি জিনিসকে পরিমান সবকিছু একটা সিস্টেম অনুযায়ী চলছে এই হলো ওই ওই কিতাব যে কিতাব আল্লাহ তাল কাছে তিনি হেফাজত করে সবার রেকর্ড রাখছেন কে সৃষ্টি হলো কে গেল কার জন্ম কোথায় কত প্রাণী আছে কার কত খাবার লাগবে সবকিছু ঠিকঠাক মানে চলছে আবার কে কে আমল করছে সেগুলোও লিখে রাখা হচ্ছে আর কিতাবের আরেকটি অর্থ হচ্ছে এই কোরআন এটাও তা সিরের অনেক অপস্র উল্লেখ করেছেন কোরআনের অন্যান্য আয়াতের পক্ষে এই কথার পক্ষে সমর্থন রয়েছে যে আল্লাহ তা এই কিতাবের মধ্যে জরুরি মূলনীতি মানুষের জন্য জীবন বিধান হিসাবে কোন মৌলিক জিনিসকে আল্লাহ ছেড়ে দেননি যা যা মানুষের প্রয়োজন সবকিছু উল্লেখ করা হয়েছে কাজেই এই মুসলিম উম্মার কাছে দুনিয়ার জীবন আখ জীবন পরিচালনা করার জন্য কোনো জায়গা থেকে কোন আইডিয়লজি কোনো আদর্শ ধার করতে হবে কেউ সমাজতন্ত্র আবিষ্কার করে মানুষের গড়া মতবাদ কেউ পুঁজিবাদ আবিষ্কার করে কেউ ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার করে এক একজন এক একটা আবিষ্কার করে কিন্তু আল্লাহ তালা কোন তরিকায় মানুষের জীবন চলবে মানুষের সমাজ চলবে মানুষের দেশ চলবে এগুলো সব আল্লাহ বলে দেননি সব বলে দিয়েছেন এই সব কথা কোরআনে পাকে আল্লাহ তালা মূলনীতি বলে দিয়েছেন আর এই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য নবী করিম সাল্লাহমকে আল্লাহ তালা বিস্তারিত বিস্তারিত হাদিস দান করেছেন কাজেই মুসলিমদের উচি তাদের জীবনের সকল কাজ ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সবকিছুই কোরআনটাকে পরিচালিত করা অন্য কোন তরিকা অবলম্বন না করা এই আয়াতের তিন নম্বর বাক্যটা কি হচ্ছে অতপর তারা তাদের রবের কাছে জমায়েত হবে রবের কাছে একদিন নেওয়া হবে কোন দিন কোনদিনের মাদারে যখন জমায়েত হব তখন আমাদেরকে সব আল্লাহ তালা দেবেন আমল নামার কিতাব দেবেন এবং জিজ্ঞেস করবেন যে কিতাব আমি দিয়েছি কোরআন সে অনুযায়ী কতটুকু চলেছ মু আল্লাহকে জিজ্ঞেস করবেন তাওরাত অনুযায়ী কিভাবে চলেছ এই সাল্লাহ সালাম বলবেন ইঞ্জিল অনুযায়ী কেমন করে জীবন পরিচালনা করেছো সব খবর আমাকে এখন দেওয়া কেন এখানে তোমরা কোরআনের কিতাবের তরিকায় চলনি এগুলো সব তিনি জবাব নেবেন আমাদের অধিকার আছে কোরআনের বাইরে কোনো কাজ করা কোন অধিকার নাই এ তিনটি বাক্যই অত্যন্ত জরুরি তো এই কথাগুলো বলার পরে আল্লাহ তালা এখন পরবর্তী আয়াত অঞ্চলের সময় আয়তে বলেন যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করে তারা এই যে এত কথাগুলো একটু আগে আমি বললাম আল্লাহ তালা বলতে চান এই কথাগুলো মনে হয় যেন তারা কানেও শুনি না সুমুন বুকমুন মনে হয় যেন তাদের তারা বোবা বধির বোবা এই কোরআনের আলোকে চলতে হবে এ কথা মানে না স্বীকার করে না এই আলোচনাও তারা করে না এটা তাদের না এটা তাদের কোন দরকারী জিনিসই না সবগুলো অন্ধকারে ডুবে আছে কোরআন হাদিস দিন শরিয়াত ছেড়ে দিয়ে মানুষ কি আলোর মধ্যে থাকে না অন্ধকারে ডুবে থাকে এই অন্ধকারে পৃথিবীর মানুষ আছে ইসলাম এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনতে আল্লাহ তালা চান কি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চান আল্লাহ মোমদের একান্ত আপন জন তিনি তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসেন যারা কুফরি করে তাদের আর তাদেরকে তারা কোন দিকে থেকে কোন দিকে টেনে নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় দুনিয়ার মানুষগুলো যারা কোরআন হাজিজকে পছন্দ করল না অমস কথা ছেড়ে দেন মুসলমানদের কথাই বলি যাদের কোরআন হাজিজ পছন্দ হলো না ইসলাম কথা শুনলে তাদের গা জালা করে তাদের শুধু সারা দিন চিন্তা কিভাবে ইসলামকে উঠেই দেওয়া যায় সমাজ থেকে এই পরিকল্পনায় যারা আছে তাদের বন্ধুকে তাদের আপনজনকে জনকে খোদা খোদাদ্রোহী শক্তি আল্লাহ দুশ্মন গুলোকে তারা বন্ধু বানিয়েছে তাদের প্রভু বানিয়েছে আর তারা তাদেরকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে অন্ধকার গলিপথে ঢুকে দিচ্ছে তাদের দুনিয়া আখের আখকে বরবাদ করে দিচ্ছে যাহা নামে রাস্তায় তাদেরকে ধাবিতে করছে আর তারা তাদের বন্ধুদের সঙ্গে তাদের তাগতি শক্তির সঙ্গে তাদের কি সুসম্পর্ক তারা মনে করছে তারা কত লাভবান হচ্ছে এই তরিকায় গিয়ে সমস্ত কিছু তাদের হাতের মুঠায় এসে গেছে নিয়ে আসেন আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন কোরআনে কথা শুনতে আপনারা মহব্বত করে সাথে শোনেন তাই না মনে চায় এই সময় বরাদ্দ করে চলে আসছেন আর যাদেরকে আল্লাহ গোমরা করে দিয়েছেন কোরআন কথা তারা শুনতে চায় কোন জায়গায় আলোচনা হয় কি না সেটাকে কিভাবে বন্ধ করা যায় ঠিক উল্টো দিকে তো এখন তো আল্লাহ যাকে চাইলেন তাকে নিয়ে আসলেন আর যাকে না তাকে গোমরা করে দিলেন তাহলে মানুষের দোষ কি কথা সবথেকে বলছিলাম যে আপনি না তা আমি নাচে পুতুলের কি দোষ তো এরকম নাকি এই কথা আল্লাহ তালা এই জন্য বলেন যে হেদায়ত চাইবে আমি তাকে আল্লাহ আল্লাহবিহীন তার দুর্ভাগ্য কেন আল্লাহ তালা দুর্ভাগ্য তাকে ঢেলে দিয়েছেন তার আমলের কারণে দুর্ভাগ্য আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন এই কথার মধ্যে এখানে আল্লাহ মানুষ নির্দোষ এই কথা নয় সবকিছু আল্লাহ করান আল্লাহ তো সবকিছু করান এটা মানে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে কারো কোনো ক্ষমতা নাই এটা তো ঠিক কারণ মানুষ যদি সব আমি চাইলেই করে ফেলতে পারবো আমি চাইলেই হবে তাহলে আল্লাহর কাছে এত চাওয়ার দরকার আছে নাকি আমি যদি নিজেই ভালো হয়ে যেতে পারি সবকিছু আমার হাতে তো আমার আল্লাহর কাছে হেদার চাওয়া দরকার কিয়া মানুষ বেপরোয়া হয়ে যাবে নিজের উপরে কনফিডেন্স সৃষ্টি হয়ে যাবে মুভমেন্টদের জন্য আল্লাহ তালা কাছে ফকির হয়ে থাকা মোহতাজ হয়ে থাকা আল্লাহ তালা কাছে সবসময় চোখের পানি না করে আল্লাহ আমাকে হৃদায়তের উপর রাখেন দরকার আসে না নাই যে সব যদি আমার হাতে হৃদায়ত থাকে তো আল্লাহর কাছে তাও দরকার হলো কি আর তাহলে আমি তো আসলে মিস করব আল্লাহর কাছে চাইবই না এই আমি যেন আল্লাহর কাছে বেশি করে চাই সেজন্য বলা হচ্ছে হৃদায়ত কিন্তু আমার হাতে আমার কাছে চাও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 চাইলে তোমাদের সেখান থেকে উদ্ধার করতে পারেন তোমরা এখনো যদি চাও আল্লাহর কাছে আসো যদি গোমরাহিদ পথে থাকে আর আল্লাহর কাছে আসতে চায়। অন্তর দিয়ে চাই আল্লাহ তালা তাকে সুযোগ দেবেন না দেবেন এই জন্য অনেক আল্লাহ সুযোগ দিয়েছেন তারা চেয়েছে কবুল করে ফেলেছেন আল্লাহ অনু দিনকে আল্লাহ কবুল করেছেন চলে এসেছেন আবু সুফিয়ানো চলে এসেছেন একরামা চলে এসেছেন অনেকে চলে এসেছেন কাজেই মানুষ আল্লাহ তালার কাছেই চাইবে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে এটাই বোঝা উচিত আসলে কারো হাতে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আল্লাহ করে দেওয়া একটু অত্যাচার করে রক্তপাত করে মানুষ যদি টাকা পয়সা লুটপাট করে দুনিয়াকে সমস্ত খেয়ে ফেলতে চায় কিছু সুযোগ মানুষকে আল্লাহ তালা দিয়েছেন তাদের অপকর্ম তাদেরকে দায়ী হওয়াই লাগবে এই ক্ষেত্রে তাদের কোনো ওদের কাজে লাগবে না যে আল্লাহ চাই না আমরা কেমনি হে পাব এই রকম আল্লাহ তালাকে দায়ী করার কোন সুযোগ থাকবে না আল্লাহ তাদেরকে এইভাবেই ছেড়ে দেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন যারা এরকম করে তারা কাহুমা তিল্লায়ু বেরুন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন এইভাবেই আল্লাহ তালা তাদেরকে অন্ধকারে রেখে দিবেন। কারণ তারা চায় না আল্লাহ না। তারা মনে হয় এই সুন্দর চোখ থাকা সত্ত্বেও তারা দেখে না মুখ দিয়ে সত্য কথা হক কথা আলোচনা করতে পারে সেটা করবে না আল্লা হক বুজার মতো চেষ্টা করলে তার সুযোগ আছে না নাই এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেটা তারা ব্যবহার করে না তাদের চোখ আসে সেটা দিয়ে তারা দেখে না আল্লাহর কুদরত আল্লাহর এত ক্ষমতা তারা কান দিয়ে সেগুলো শুনে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন হুম আনাম এরা গরু ছাগলের মতো জানোয়ারের মতো অদল তার চেয়েও তারা আরো অধম আরো খাল তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেরাত মুস্তাকিম দিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কাছে শোকর আদায় করা আর বেশি বেশি করে যাওয়া যেন আল্লা তালা কখনো আমাদেরকে মুস্তাফিম থেকে বিভ্রান্ত না করেন সরিয়ে না দেন আল্লাহ তালা বলেন মানুষ তোমাদের এত ক্ষমতা এত তোমাদের গর্ব অহংকার এত তোমার দাপট তুমি এত বেপরোয়া যদি হঠাৎ করে তোমার কাছে আল্লাহ তার আজাব চলে আসে অথবা কেয়ামতের সময় চলে আসে তো কেয়ামত এখন না আসলেও যার মৌত আসে মৌতই তার কেয়ামত যার মৌত যখন তার কেয়ামত আসলে তখন থেকে শুরু হয়ে গেল এরকম করে বড় বড় জালিমদের কি হঠাৎ করে মৃত্যু নি কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে না ক্যান্সারের খবর হচ্ছে কয়দিন লাগে এরকম তোমাদের কাছে আল্লাহর কোন পানিশমেন্ট হঠাৎ করে যদি চলে আসে হঠাৎ করে বিদ্রোহ সৃষ্টি হয়ে গেল হঠাৎ করে প্রভুকে হত্যা করে ফেললো তার বাহিনী এরকম ঘটনা পৃথিবীতে বহু হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে তুমি ডাকো দেখি ইনকুন্তুম সব দেখেন এরকম মহা মহাবিপদে পড়ে ডাকো দেখি তোমার কে প্রভু আসছে তুফান আসলে বন্যা আসলে সাইক্লোন আসলে হঠাৎ করে বিপদ দেখা দিলে তখন কিন্তু ছোটখাটো দুনিয়ার মাহুদ সব ভুলে যায় কাকে ডাকে আল্লাহতালাকে ডাকে আল্লাহ তালা সেই কথা পরে আয় পড়ছেন বাল ইয়া হুতা এরকম মহা দুর্যোগ আসলে বড় বিপদের ঘন গোটা দেখা দিলে তোমরা তখন তাকেই বেশি করে ডাকো দেখি তখন আল্লাহকেই ডাকো আর তোমাদের ডাকার কারণে কোনো কোন সময় চাইলে আল্লাহ দেখা দেয় তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেও দেন করে আল্লাহ আল্লাহকে ডেকেছে সে ইমানদার না হলেও আল্লাহকে ডেকেছে দুর্বল মমিন ফাশেক ফাজের হলে আল্লাহকে ডাকলো কতক্ষণ তো আল্লাহ ভালো করেও দিলেন শুধু খালি আল্লাহ মুসলমানদেরকে ভালো করে দেন ও সন্তান কোন সময় ভালো হয় না ওই যে বলেছিলাম না যে হুজুর আদান দেন জোরে জোরে হিন্দু এসে বলে প্রতিবেশী বলে কেন তোমার মাবুদকে ডাকবে না বলে না আজকে ওইটাই কাজ হবে না আজকে আপনাদেরটা জোরে জোরে আজান দেন তাহলে তখন সব সবকিছু মুসরেকরাও তখন সেরে ভুলে যায় তখন ওই বড়টার কাছে যায় যিনি মহা প্রভু তার কাছে তখন সবাই যায় আল্লাহ বলেন যে এই যে আমি বিভিন্ন যুগে বড় বড় দুর্যোগ নিয়ে এসেছি বিভিন্ন নবীদের সঙ্গে বেয়াদি করার কারণে অনেক বড় তুফান অনেক বড় সাইক্লোন এগুলো নিয়ে এসেছিলাম তাদের কাহিনী শোনেন ওই সময় লোকেরা দায়ী করেছে হে নবী মোহাম্মদ আপনার সময় আপনার লোকেরা আপনার জামানার লোকেরা তাই করে মনে হয় যে আমি আপনার আগে বহু জাতির কাছে পাঠিয়েছি নবী রাসুল কিন্তু তারা একই আচরণ করল বেয়াবি করল ইমান আনলো না দুর্ব্যবহার করল বিরোধিতা করল আমি তাদেরকে ধরে ফেললাম আজাদ দিয়ে শক্ত করে কঠিন পরিস্থিতি মহামারী আপদ বিপদ চাপিয়ে দিলাম লা আল্লাহন এটা দরনাউন যখন আশা করা যায় তারা আমার কাছে তারা ফেরত আসবে দোয়া করবে কোন কোন সময় করেছে কিন্তু কোন কোন সময় তাও করেনি কোনো কোন সময় কিভাবে করেছে সে কথা আল্লাহ আয় বলেন যখন তোমাদের সাগরের মধ্যে কিস্তি ডুবে যাওয়ার উপক্রম হয় জাহাজটা ডুবে যাবে ওই সময় তোমরা দেখা যাচ্ছে তোমাদের যা যা যে সমস্ত মাহ সব হারিয়ে গেছে তোমাদের মন থেকে খালি এক আল্লাহকে তখন ডাকো আর্ধিক উদ্ধার করে দে তখন আবার সেরেক শুরু করে দাও তো আল্লাহ তালা বলেন যে আমি এরকম বিপদ আপদ দেই যাতে করে তারা বেশি করে দোয়া করে এটা দর রাউল বিপদ আপদের উচিলে আল্লাহর কাছে এসে যায় এক উছিলে উচিলে কি চুনুক আল্লাহর কাছে দোয়া করুক উদ্ধার পাওয়ার জন্য তবুও কিনা এই তরিকায় যদি আসে এই জন্য আল্লাহ তালা বিপদ আপদ দেন বিভিন্ন কাউমকে বিপদ আপদ না দিলে সহজে ডাকে নাকি তো কিছু লোকজন এই ফ্লাইটে যাচ্ছিলেন বাংলাদেশ বিমানে আমার ঘনিষ্ঠ কেউ ফ্লাইটে যাচ্ছিলেন তো ফ্লাইটে গেলে কি হয় বুঝলেন তো মধ্যে যত রকমের এই আজে বাজে ফিল্ম এগুলো আছে এগুলাই দেখে বসে বসে কি গল্প করে কি আড্ডা দেয় গান বাজনা নাচ এগুলা দেখতেছি শূন্যের উপরে কখন ধপ করে পড়ে যায় মানুষ একটু ভয় করে না পড়ে গেলে কয়জন বাসবে। একটুও চিন্তা করে না বসে বসে মদ খাট অলা হলো যে হঠাৎ করে প্লেনের মধ্যে একটু বড় মানে ইয়ে আসে না বাতাসের যে টার্বুলেন্স সৃষ্টি হয় এরকম জোর সেরে আসলে ধপ ধপ করে এরকম করে উঠে করতেছে প্লেন তখন এই মানে আপনার সবার ভিতরে আতঙ্ক শুরু করেছে এখন জোর আল্লা আল্লাহ আওয়াজ আসতেছে ঠান্ডা হয়ে যায় সব ঠিক হয়ে যায় আবার চলে আবার ও ফিল্মের দিকে যায় হাইরে মানুষ এ মানুষের অবস্থা তো আল্লাহ বলেন আমি চাই যে এরকম একটু দেখেই আমার দিকে একটু আনতে একটু যেন দোয়া করে কেউ কেউ তো কোনো কোনো সময় আসে কিন্তু কোনো সময় আসে যে এটাও কাজ হয় না আবার ঠিক করে দিলে আবার যখন তাদের কাছে আমার এরকম কঠিন পরিস্থিতি দুর্যোগ বিপদ এসে গিয়েছিল তখন যদি তারা সত্যি অন্তর দিয়ে আমাকে আসতো আমার কাছে তওবা করে ফেলতো যে আল্লাহ অনেক গুণা করেছে আর করব না আমাদেরকে আল্লাহ ছেড়ে দেন আমাদের বিপদকে সরিয়ে দেন আমরা আপনার কাছে চলে আসলাম আমি চেয়েছিলাম এই কাজটা করুক কিন্তু দেখা গেল এই কাজটা করে না সাময়িক একটু ডাকে আবার যেই সেই ফেরত আসে গলা কিন কাসাত কুলু তাদের অন্তরটা কঠিন হয়েই গেল এমন কঠিন হয়ে গেলে আর নরম হয় না আমার ভয় ভীত হয় না আর কাজগুলোকে তাদের অপকর্মকে এত আকর্ষণ এত সুন্দর লাগে তাদের কাছে এত এনজয় করে তারা গুনার কাজকে এনজয় করে গুণা করতে করতে এত ভালো লাগে শয়তানের কাজটাই ভালো লাগে আল্লাহ তালার কাজটা তাদের কাছে কষ্টের কারণ হয়ে যায় আনতে পারি না তখন আমার ফসলা হয়ে গেছে এর কপালে আর হৃদায়ত নেই আমাকে যখন চিরতরে সে ভুলে যায় এত তাকে নসিহত করে ডাকার পরের শিক্ষা গ্রহণ করার জন্য মানুষ দিয়ে বোঝানো অথবা বিপদ আপদ দিয়ে সতর্ক করা কোনটাই যখন কাজ হয় না আমি তখন বুঝি যে তার কপালে হিদায়ত নেই তখন আমি কি করি ফতাহ আবু আমি তার জন্য দুনিয়া সব কিছু দরজা খুলে দুনিয়া তার হাতের মুঠায় চলে আসে তার সবকিছু মনে হয় যেন তার কবজায় চলে এসেছে তাকে ঠেকানোর কেউ নাই তাকে চ্যালেঞ্জ করা কেউ নাই তার অন্যায় প্রতিবাদ করার কেউ নাই এরকম হয় না সমাজের অবস্থা যারা অত্যাচারী তার অত্যাচার করে যাচ্ছে কোন লোক প্রতিবাদ সাহস রাখে নাই দুনিয়ার মধ্যে যখন অত্যাচারের এই সমাজ কায়েম হয় এরকমই হয় লোকেরা ভয় মুখ খোলে না আর সে মনে করে আমাকে আমি সবচেয়ে বড় প্রভু সেরা আমার মুখে বলেছে আনা রব কুমুল আলাহ আর এ মুখে এই কথা বলে না আমি তোমাদের সবচেয়ে বড় কিন্তু মনে মনে তাই সব ক্ষমতা তো আমার হাতে তোমাদের কাছে কিছু নেই আর আল্লাহ যে একজন ক্ষমতা নিয়ে বসে আছেন সেই কথা তার মনেও থাকে না সে চিন্তাও করে না আমি সব কিছু তার ফুর্তি টাকা পয়সা সমাজ হ্যাঁ প্রদূষণ গাড়ি বাড়ি জনবল তার বাহিনী গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী সব তার হাতে আছে এভরিথিং হি গট তার সার মনে আরো বেড়ে গেল সে কি ফুর্তিতে আছে আর হঠাৎ করে আমি একদিন এমন আচমক টান দিলাম ওই টানেই আমি তাকে শেষ করে দিলাম শেষ হঠাৎ করে হঠাৎ করে উইদাউট এনি নোটিস তার সব শেষ ধরা পড়ে গেল ফাইসুল তখন তারা অত্যন্ত অসহায় হতাশ আর জীবনে কোনো আশা নেই সব শেষ হয়ে গেল সমস্ত স্বপ্ন ভঙ্গি চুরমার হয়ে গেল এরকম পৃথিবীর ইতিহাসে কোন ঘটনা পেয়েছেন আপনারা কিভাবে একটা কিছুর মধ্যে হঠাৎ করে সব শেষ বহু ঘটনা ছোট ডাকায় থেকে বড় জায়গায় ছোট শক্তি অধিকারী লোকদের বড় শক্তির অধিকারী লোকদের এরকম ঘটনা ফেরাউনের ঘটনা করতে কতক্ষণ লেগেছে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 আল্লাহ এতদিন ধরে রাখছেন কেন টান দিন না কেন আরে ভাই আল্লাহ আপনার আপনারেশন অনুযায়ী চলবেন নাকি আল্লাহ প্লাস আছে প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তির জন্য আচল ঠিক করা আছে তার সময় ঠিক করা আছে যখন তার ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে এক মুহূর্ত দেরিও করবে না আগেও আসবে না পরেও আসবে না একদম কাটাই কাটায় হয়ে যাবে ওই মুহূর্তে আমরা দুনিয়ার মধ্যে কম্পিউটারাইজ করে রাখি সবকিছু হ্যাঁ কম্পিউটার অনুযায়ী চলে এখন বলে যে প্লেন ওয়ালাদের পাইলটদের লাগে না খালি উঠার সময় একটু আর নামার সময় একটু হ্যান্ডেল আর বাকি না সব খালি থাকে বেশি করা লাগে না সব কম্পিউটারে চলতেছে তাই না তো অনেক কিছু দুনিয়াতে কম্পিউটারে চলে কম্পিউটার ট্রেন চলে কোনো ড্রাইভারও লাগে না দেখেন না ঠিক মতো স্টেশনে আসছে আবার চলে যাচ্ছে দরজা বন্ধ হচ্ছে আবার করে যাচ্ছে যদি দুনিয়ার ছোট মানুষের এত ছোট মাথা দিয়ে করতে পারে আমার আল্লাহ তালা সব ঠিক করে রাখা কি অসম্ভব কোন ব্যাপার সব ঠিক করা আছে এভাবে একদিন যখন জালিমকে এইভাবে নিঃশেষ করে দেওয়া হবে তার চূড়ান্ত করুণ পরিণতি সৃষ্টি হবে আল্লাহ তখন বলবেন যে জালিমের গোড়া কেটে দেওয়া হলো এইভাবে উৎপাদিত করা হলো আল্লাহর পক্ষ থেকে তখন বলা হয় আলহামদুলিল্লাহ রবাহ আলমী আল্লাহ রব্লা আলমীর সমস্ত বিশ্বের যিনি অধিপতি তার শকল জালিমদের যখন এরকম করুন পরিণতি ঘটে তাদের মৃত্যু ঘটে যায় তাদের দুনিয়ার সমস্ত স্বপ্ন হয়ে যায় তখন তারা আলহামদুলিল্লাহ বলে যে জমিনের মানুষগুলো জালিম থেকে মুক্তি পেয়েছে তারা এই আল্লাহ আদায় করে এখন এই যে কিছু। খোলা হয়ে যায় সব তাদের হাতে মুঠায় চলে এসেছে যত অত্যাচার করে মনে হয় আরো মজবুত হয়ে যাচ্ছে তাদের কাছে একটি হাজি রসুল সাদ করেন ইউনিয়া শোন তুমি যখন দেখতে পাবে একটা লোক গুনা করতে করতে ক্রাইম করতে করতে অপরাধ করতে করতে যত করে তত মনে যেন তার দুনিয়া তার হাতে আরো বেশি করে চলে আসে এরকম যদি দেখো তাহলে মনে করো এই লক্ষণ মোটি ভালো না আল্লাহ তালা তার রসি ঢিলা করে দিয়েছেন রশি ঢিলা করে দিচ্ছেন আরো ঢিলা করে দিচ্ছেন বর্ষি দিয়ে মাছ ধরতে গেলে কি করে মাছ যখন আধারটা গিলে তখন ভালো যে এক্সপার্ট শিকারী সে কি করে যে এখন টান দেওয়া ঠিক হবে না আরো ঢিলা করে তারপরে হঠাৎ করে টান দিলে আর ছুটতে পারে না সুযোগ দেওয়া হচ্ছে সে যেন ট্যারি না পায় কোনখান দিয়ে আল্লাহ তাকে ধরবেন সে সমস্ত আসার রাস্তা সবগুলো বন্ধ করে দেয় সব রাস্তা বন্ধ করে কোন রাস্তা দিয়ে তার নিরাপত্তার কোন অসুবিধা নাই কিন্তু আজরা আজরাইন তো বলা ঠিক না মালাকুল মৌত মৃত্যুর ফেরেসটা যখন আসবে কোন রাস্তা দিয়ে আসবে সে ওই রাস্তা বন্ধ করতে পারবে হারিয়েছে বলেন ব্যক্তি বেকৌমিন সমাজ জীবনেও পারিবারিক জীবনেও কোন কোন সময় যখন আল্লাহ তালা কাউকে যখন সময় দিতে চান তাকে আল্লাহ হঠাৎ করে শাস্তি দিবেন না তার জীবনে অনেক সময় উঠা নামা হয় কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে আর যে ব্যক্তিকে আল্লাহ তালা ইদা আরা কম একটা আন বাবা খেয়ে আনা যখন আল্লাহ তালা যাকে হঠাৎ করে কিছু একটা বড় শাস্তি দেবেন তার জন্য আল্লাহ তালা দুটা মনে হয় বেশি কষ্ট নেই সব বাধা তার শেষ তার জন্য খালি সব দুয়ার খোলা হয়ে যায় তাকে আল্লাহ হঠাৎ করে টান দিবেন এই জন্য তার কোনো বাধাও থাকে না আর মনে হয় একদম শেষ শেষটার জন্য আল্লাহ তালা তার জন্য রেডি করে বসে থাকেন আপনি বলে দিন আচ্ছা তোমরা দেখো তো কেউ যদি আল্লাহ যদি তোমাদের কানকে নিয়ে যান বা তোমার কানকে বধির করে দেন তুমি কানে শুনতে পাও না আর তোমার চোখটাকে নিয়ে যান অর্থাৎ চোখের দৃষ্টি তিনি সরিয়ে দেন আর তুমি চোখে দেখো না ওখা তোমার আল্লাহুল তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ সিল মেরে দেন তোমার অন্তরটা একেবারে আর ফিল করো না উপলব্ধি করোনা তোমার কে তোমাকে আবার দিবেন মান ইহন বিহি কে আছে আল্লাহ ছাড়া তোমাকে এগুলো ফেরত দেবেন আমাদের যখন কানে শুনি না কত কষ্ট হয় তাই না কিছু কিছু লোক বয়সের কারণে বা অসুস্থতার কারণে কানে শুনে না তো হিয়ারিং এর একটা মেশিন সেটা কিছুদিন চলে এটাও কাজ করে না কত কষ্ট হয় চোখে দেখা কম চশমা নেই এখন মোটামুটি দেখতে পাচ্ছি তারপর আস্তে আস্তে আরো বয়স বেড়ে গেলে পাওয়ার আরো কমে যায় চশমা দিয়েও মনে দিন পরে আর কুলায় না মানুষ চাইলে সেটা ফেরত আনতে পারে এরকম অন্তর দিল দিলের অনেক কিছু দিলের মধ্যে মানে জ্ঞান বুদ্ধি বিবেক লোভ পেয়ে যায় তার আর দিল থাকা সত্ত্বে কোন ফিলিং অনুভূতি তার সব মরে যায় মনে হয় যেন ভালো মন্দ কিছু বুঝে না এমন বেকুব হয়ে যায় মানুষ এত মানে পশুর মতো পশুর অদম হয়ে যায় আবার কোন সময় ফিজিক্যালি হাত যখন বিকল হয়ে যায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন খবর আসে তাই না হাত ফেল করেছে হাত যদি ফেল করে ফেলে কে আনবে ফেরত না কাজে এই দিল ভালো কাজে লাগাও এই চোখ কে ভালো কাজে লাগাও কানকে ভালো কাজে লাগাও সে কথাই আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে এত সুন্দর কথা বলার পরে উল জোর আপনি দেখুন হে নবী এত সুন্দর করে করে আমি তাদেরকে বুঝাই আমার আয়াত দিয়ে অথবা জমিনের মধ্যে আমি বিভিন্ন নিদর্শন দেখাই আল্লাহর ক্ষমতার কত কুদরত দেখানো হয় তাই না সৃষ্টির মধ্যে আল্লাহ ক্ষুদ্রত রয়েছে আমার শরীরের মধ্যে আল্লাহ কুদরত রয়েছে বড় বিপদ থেকে উদ্ধার করে আপনাকে আল্লাহ দেখাই দিলেন যে আপনি হয়ে যেত কিন্তু আপনি অল্পর জন্য পার পেয়ে গেলেন এরকম ঘটনা কি আমাদের জীবনে কখনো ঘটেছে বহু ঘটেছে গাড়ি চালাতে গেলে দেখি আল্লাহ আজকে তো বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম রাস্তা পার হতে গিয়ে আরেকদিন আপনি মনে করেন ও আল্লাহ গাড়ি চাপাতে পড়েই গেছিলাম আজকে এরকম আল্লাহ কত দেখান আল্লাহর ক্ষমতা নিদর্শন আপনাকে আল্লাহ কত হেল্প করেছেন আপনাকে কত ভাবে আল্লাহ রক্ষা করেছেন দেখার তারা কি করে আমার নিদর্শন থেকে তারা শিক্ষা নেয় না আমার আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে দাঁড়ায় তারা হয়ে থাকে এখনো আমার কাছে আসে না হুল আর আইতাকুম ইন কুমা হেবা যাহাত আপনি বলেন দেখো তোমরা কি চিন্তা করে যে তোমাদের কাছে যদি দেখেছি হঠাৎ করে চলে আসে অথবা মানে প্রস্তুতি নিয়ে বড় ধরনের কিছু ঘটে যায় কোন সময় আল্লাহর আজাব আসতেছে হঠাৎ করে ট্যারি পাওয়া গেল না আবার কোন সময় প্রস্তুতি চলছে জোর সরে প্রস্তুতি চলে মাঝে মাঝে হয় না যখন বন্যা আসবে সাইক্লোন আসবে তখন আস্তে আস্তে ট্যার পাওয়া যায় কোন দিকে যাচ্ছে হাওয়া কোন দিকে ঘুরছে বিজলির মারাত্মক কিছু লক্ষণ ফুটি উঠছে আর তাই কিন্তু আমার মনে আছে আমাদের এলাকায় একবার কোন এক জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছিল হঠাৎ করে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় এসেছে আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ মাইল দূরে আমি দেখতে পেলাম তখন সময় ছিল বোধহয় দুপুর দুইটা তিনটা আমি নামাজ পড়ে ঘরের দিকে আসছি বাড়ির দিকে আসছি দেখতে পাচ্ছি যে পশ্চিম আকাশে মনে হয় একদম ম্যাগ হঠাৎ করে লাল রঙের আকার ধারণ করলো এরকম দেখেছেন কোন সময় এবং একটু অন্ধকার হয়ে আসছে ম্যাগের মধ্যে লাল দেখা যাচ্ছে তুফানের মতো কিছু ঘটে যাচ্ছে আমার আশঙ্কা হলো বড় কিছু ঘটে যাবে এবং বেশ জোরে সোরে তুফান আমরা টের পেলাম কিছু এরপরে কিছুক্ষণ যে খবর আসলো চার পাঁচ মাইল দূরে সমস্ত গ্রাম লন্ড ভন্ড হয়ে গেছে এরপর আমি দূরে গিয়ে দেখলাম যে তাদের ভাতের পাতিল ওই বাঁশের আগার মধ্যে লটকে আছে বিশাল পাল গাছ পরে শেষ হয়ে গেছে বাঁশ ঝাড়গুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটার মধ্যে মনে মেশিন দিয়ে পেঁচানো হয়েছে তো এগুলো কিছুটা পাওয়া যায় আবার কোন সময় এত হঠাৎ আসে হঠাৎ করে হাত এটা একটা পাওয়া গেছে কিছু আর এই বুকি বা তা বলতে বলতে শেষ আল্লাহ তা বলছেন বা অথবা কোন সময় তোমরা দেখো যাহারাতান ওপেনলি আসতেছে দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে বড় কিছু ঘটে যাওয়ার এইগুলোর মধ্যে তারপরে বাঁচার চেষ্টা করে না আল্লাহকে ডাকে না ফাহ ইহুল্লা খুল কৌমিমুন জালিম ছাড়া আর কি কেউ এরকম হালাক হওয়ার উপযুক্ত জালিমদেরকে ছাড়া তো আল্লাহ কাউকে হালাক করে কেউ কেউ বলবেন অনেক সময় তো গেল যে অবধ বাচ্চারা এই বিপদের মধ্যে শেষ হয়ে যায় পশু প্রাণী শেষ হয়ে গেল আল্লাহ বলেন জালিম ছাড়া তো আর কেউ হালাক হয় না এরকম প্রশ্ন নবী করে রহিম সাল্লাহামকে করা হয়েছে তখন তিনি বলেছেন যে দেখো এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন আসে আজাব হিসাবে কিছু জালিমদের কারণে জালিমদের জন্য শাস্তি আর যারা জালিন নয় যারা অবুধ মাসুম অসহায় অথবা নির্দোষ অথবা পশু পাখি এরা এদের জন্য এটা আদাব নয় বরঞ্চ তাদেরকে কেমতের দিন আল্লাহ উঠাবেন তারা যে এই যে একটা বিপদে পড়ে গিয়েছে এই কারণে তাদের অনেক গুণা মাফ হয়ে গিয়েছে এবং এই কারণে আল্লাহ তালা তাদেরকে জানলাতে অনেক উঁচু সান দান করবেন তাহলে আজাদ আসলে এদের জন্য নয় আজাব ওই জালিমদের জন্য এই যে আমি নবীদেরকে পাঠাই মুরসালিন নবীর কে পাঠাই যুগে যুগে পাঠিয়েছি কেন পাঠিয়েছি ইল্লা মুবাসরিন সুসংবাদ দিতে যারা আল্লাহর দিনের পথে চলবে তাদের জন্য জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়ে আসতে আর যারা কুফরি রাস্তায় চলবে জুলুমাতের দিকে যাবে শক্তির পথে চলবে তাদের জন্য সতর্ক বাণী শুনিয়ে আসতে যাহান নাম তাদের জন্য রেডি আছে তাই যারা এই কথাগুলো শুনে ইমান এনে ফেলে ও আশ্লাহ এশ্লাস করে ফেলে নিজেকে নিজেকে ঠিক করে ফেলে গুনাকে ছেড়ে দেয় তাও করে হাল্লা রাস্তায় চলে আসে তাদের জন্য কোনো ভয় নাই একসঙ্গে গুনা করেছি অন্যায় করেছি এখন সংশোধন করতে পারবো না অনেকে গুনার মধ্যে এখনো ডুবে আছি আমরা রাত দিন কেউ কেউ বড় বড় কবিরা গুনার মধ্যে আছে কে সুদের মধ্যে ডুবে আছে কে ঘুষের মধ্যে ডুবে আছে কেউ মদের মধ্যে ডুবে আছে কেউ জেনাবা বিচারে ডুবে আছে কেউ কেউ মনে করে আর গুণা তো করে ফেলছি আমার কবলে আজাব সারা ইন্দুর রাহিমা সমস্ত গুণাকে আল্লাহ মাফ করেন তাহলে এভাবে ইসলাহ হয়ে গেলে তওবা করে ফেলে জীবনকে ঠিক করে ফেলে শয়তানি রাস্তা থেকে সরে আসলে মাফ করে দেবেন যারা আল্লাহ আমার আয়াত এইভাবে অবিশ্বাস করে মিথ্যা বলে উড়িয়ে দেয় এগুলার দুশ্মনি করে বিরোধিতা করে তাদেরকে আজাব টাচ করবেই আজাবের স্পর্শ তাদেরকে পেতেই হবে আজাব তাদের উপরে সবার হবেই। তারা যে ফেসকে ফুজুরি অন্যায় অপকর্ম করে যাচ্ছিল এগুলার আজাব তাদেরকে ভোগ করতেই হবে এখান থেকে তাদের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই কারণ তারা ইসলাম করেনি সংশোধন করেনি তেনি তারা গুনার মধ্যেই ছিল।